রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ সব তালের সাথে সাক্ষাৎ নবী রসুলগের সাথে সাক্ষাৎ বিশিষ্ট ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ ও সিদ্ধুল মুন দর্শনের পাশাপাশি আরো নতুন নতুন অনেক অভিজ্ঞতা সম্মুখীন হয়েছিলেন যা থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি বিস্ময়কর এই যাত্রার এক পর্যায়ে রসুল সোলাল্লাহামের নাকে একটি মনোমুগ্ধকর ঘ্রাণ এলো তিনি জিব্রাহল আলিহাসাল্লামকে জিজ্ঞেস করলেন এটা কিসের ঘ্রান জিব্রা আলহিসাম বললেন এই চমৎকার সুবাস আসছে বিশ্বাস রাখা একজন নারী যার ইসলাম একদিন প্রকাশ পেয়ে যায়। তার ক্ষুব্ধ হয়ে বলে তুমি সবার সামনে আমাকে তোমার রব হিসেবে স্বীকার করে নাও নয়তো তোমাকে আর তোমার পুরো পরিবারকে জ্যান্ত ফেলা হবে বিরাট এক পাত্রে ফুটন্ত পানিতে সেই মহিলার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আকে একে তাঁর চোখের সামনে পুড়িয়ে ফেলা হলো। অবশেষে তার কোলে যেই অবুধ শিশুটি ছিল তাকেও ছুঁড়ে ফেলা হলো এবং তারপর সেই মহিলাকেও এভাবে হত্যা করা হলো। কোনো অবস্থাতেই সেই মহিলা ফ্রাউনকে রব হিসেবে স্বীকার করেননি এবং মৃত্যুর পর তাদের অবস্থানটি এতটা সম্মানিত ছিল যে যদিও রসুলসাল্লিউসাল্লাম তাদের দেখতে পাননি তাদের ঘ্রাণ তার কাছে ঠিকই পৌঁছেছিল এবং এই ঘটনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যেই মহিলা হয়তো তার সমাজে অচেনা একজন ব্যক্তি ছিল যে ছিল ফেরআনের হাজারো দাসের মধ্যে একজন তাঁর এবাদতের গ্রহণযোগ্যতা এত বেশি ছিল যে মুসা আলেসালামের উন্ম্মতের কেউ তাঁর ব্যাপারে না জানলেও আল্লাহ সেই উন্ম্মতের চেয়েও বড় উন্ম্মতকে তাঁর সাহসিকতা আর মনোবলের গল্প পৌঁছে দিয়েছেন এখন কোটি কোটি মানুষ আল্লাহর সেই বান্দাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তার ইমান ধারা অনুপ্রাণিত হয় আর যেই অভাগা ব্যক্তিটি সেদিন তার সিংহাসনে বসে আল্লাহর সেই সম্মানিত বান্দাদের জান্ত পুড়িয়ে ফেলেছিল তাকেই সবাই সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে মনে রাখবে মেয়রাজের সময় রসুলসাল আলুসাল্লামের উম্মতের ওপর নামাজ ফরজ করার পর তাকে জান্নাত আর জাহান্নাম দেখানো হয় জান্নাতে তিনি মুক্তর তৈরি তাঁবু দেখলেন এবং কস্তুরির মাটি এবং যাহার নামে বিভিন্ন দলের মানুষ নানাভাবে শাস্তি পাচ্ছে তিনি এক দল মানুষকে দেখলেন যাদের নাক উটের মতো হয়ে গিয়েছে এবং তাদের গরম কয়লা খাওয়ানো হচ্ছিল এবং তা তাদের শরীরের ভেতর দিয়ে গিয়ে আয়ুপথ দিয়ে বের হচ্ছিল যখন তিনি জানতে চাইলেন এরা কারা জিব্রাহল আলহিসাল্লাম বললেন এরা এতিমদের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল আরেক দল মানুষ ছিল যাদের নখ ছিল তামার তৈরি আর তারা নিজেরাই নিজেদের গায়ে সেই ধারালো নখ দিয়ে আঁচড় দিচ্ছিল এবং তাদের পাপ ছিল তারা গিবত করত এবং আরেক দল মানুষ ছিল যাদের সামনে পবিত্র সুস্বাদু মাংস রাখা ছিল। এবং আরেকটি পাত্রে পচে যাওয়া দুর্গন্ধযুক্ত মাংস রাখা ছিল এবং তারা সেই পচে যাওয়া মাংসটাই খাচ্ছিল এবং রসুলসলাল্লাহামকে বলা হল এরা স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে হারাম ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল আরেক দল লোক ছিল যাদের পেট এত বড় ছিল যে তারা তাদের নিজেদের পেটের ভারে উঠে দাঁড়াতে পারছিল না এবং তাদের ওপর দিয়ে অজস্র পশু তাদেরকে পিষে পিসে যাচ্ছিল এবং তারা হচ্ছে সেই দলের লোক যারা সুদ থেকে আয় করত। এবং রসুলসালিয়া দার জালকেও দেখেছেন এবং দার জালের একটি চোখ নষ্ট ছিল এবং বিভিন্ন হাদিসে আমরা দার জাল সম্পর্কে আর অনেক তথ্য জানতে পারি যা অন্য কোনো পর্বে আলোচনা হবে ইনশাআল্লা অবশেষে রসুল সাল্লাসাল্লাম পৃথিবীতে ফিরে এলেন এসে মসজিদুল আকসা থেকে তার বেঁধে রাখা বাহন বুরাকে চড়ে তিনি মক্কার পথ পাড়ে দিলেন পথে তিনি তিনটা কাফেলা দেখতে পেলেন এর মধ্যে একটি দল তাদের একটি উট হারিয়ে ফেলেছিল এবং তিনি তাদেরকে সেই উট কোথায় আছে সেই তথ্য দিলেন কাফেলার মানুষেরা যদিও তখন রসুলসল্লাহ হলিউসাল্লামকে দেখতে পায়নি তবে তারা ঠিকই শুনতে পায় যে একটি রহস্যময় কণ্ঠ তাদেরকে বলছে তাদের উঠ কোথায় আছে এবং তারা ঠিকই সেই কথা অনুযায়ী তাদের উঠ খুঁজে পায় শেষমেশ রসুলসোল্লাহ হালিউসাল্লাম মসজিদুল হারামে ফিরে আসেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন সকালে তিনি যখন ঘুম থেকে উঠেন সাথে সাথেই তার মনে ভীষণ দুশ্চিন্তা হতে লাগল তিনি জানতেন যে তাকে ইসরাউল মেয়ারাজের ঘটনাগুলো মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আশঙ্কা করলেন যে এরকম বিস্ময়কর ঘটনার কথা শুনলে সেটা হয়তো অনেকের জন্যেই মেনে নেওয়া কষ্ট হবে দুশ্চিন্তার ছাপ নিশ্চয়ই তার চেহারাতেও প্রকাশ পেয়েছিল কারণ সেদিন সকালে তার সামনে দিয়ে স্বয়ং আবু জাহাল যাচ্ছিল যে কিনা ইসলামের সবচেয়ে প্রকাশ্য শত্রু ছিল এবং সে রসুলসোলাল্লাহ্লামকে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজতে গিয়ে জিজ্ঞেস করল তোমার কি হয়েছে যদিও প্রশ্নটি আবু জাহালের মতো নিকৃষ্ট ব্যক্তি করেছে রসুলসলাল্লাহ আলুসাল্লাম সত্যি কথাটাই বললেন আমাকে গতরাতে রাতে এখান থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল আবুজেহাল তাকে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজলেও এমন আশ্চর্য কিছু শুনবে তা নিজেও কল্পনা করেনি সে স্তম্ভিত হয়ে বলল আর তুমি এখন আমাদের মাঝে অর্থাৎ তুমি কালরাতে রাতে মসজিদুল আকসাতে গিয়ে আজকে মক্কায় ফেরত চলে এসেছ মনে রাখা ভালো যে তখনকার সময়ে মক্কা থেকে মসজিদুল আকসা যাওয়া কয়েক সপ্তাহের ব্যাপার ছিল আবুজাহল যখন নিশ্চিত হলো যে রসুল সাল্লিউসাল্লাম কোনোরকম ঠাট্টা করছেন না তিনি যত লোককে পারলেন জড়ো করলেন কিছুক্ষণের মধ্যেই সেখানে বিরাট ভিড় জমে গেল এবং আবু জাহুল সবাইকে বলল মোহাম্মদ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমরা বলি আবু সাল হলিউসাল্লাম আবুজাহল জানত রসুল সাল্লিউসাল্লামের এই অবাক করা যাত্রার কথা শুনলে তাকে আর কিছু করতে হবে না মানুষই তাকে নিয়ে হাসি তামাশা করা আরম্ভ করে দিবে তাই সে যত বেশি সম্ভব লোক জড়ো করলো তখন রসুলসালসাল্লাম তার যাত্রার ইসরার অংশ থেকে যাওয়ার কথা বলেন এবং ঘটনাগুলো তিনি আলাদা করে শুধু মুসলিমদের উদ্দেশ্য করে বলেন। তার এক রাতে থেকে আকসাতে যাওয়া এবং ফিরে আসার গল্প শুনেই সবাই প্রায় ক্ষুব্ধ হয়ে গেল এই লোক এসব কি আজগুবি কথা বলছে কেউ কেউ মাথায় হাত দিয়ে হতবাক হয়ে গেল আবার কেউ কেউ তাকে নিয়ে হাসতে লাগল এবং সব মিলিয়ে সেখানে এক ধরনের বিশৃঙ্খলা দেখা গেল কিন্তু অবশেষে একজনের প্রশ্নে সবাই আবার চুপ হয়ে গেল সে ব্যক্তিটি আগে বাইতুল মাকদিসে গিয়েছিল তাই সে বলল তুমি যে বলছো তুমি একরাতে রাতে মক্কা থেকে জেরুসালেম গিয়েছিলে তুমি কি মসজিদুল আকসা বর্ণনা করতে পারবে এবার সবাই কৌতূহল নিয়ে রসুলসল্লা হলুসাল্লামের দিকে তাকাল কারণ তারা জানে যে তিনি আগে কখনো মসজিদুল আকসায় যাননি অন্যদিকে রসুল সল্লাহ আলু ইসলাম এবার বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন কারণ তিনি রাতের বেলায় বোরাকের মতো দ্রুত পশুর পিঠে চড়ে বাইতুল মাকদিস গিয়েছেন এমন নতুন একটি অভিজ্ঞতা হওয়ার সময় তার স্বাভাবিকভাবেই সব কিছু দেখে মনে রাখা সম্ভব ছিল না তাই তিনি ভয় পেতে লাগলেন যে এবার কেউ তার কথা বিশ্বাস করবে না কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি আলৌকিক ঘটনা ঘটল রসুলসাল্লাহ্লাম দেখতে পেলেন সেই মানুষের ভিড়ের পেছন দিয়ে পুরো জেরুসালেম শহরের একটি নকশা উঠে এলো যাকে আমরা বর্তমান যুগের থ্রি ডি হলোগ্রামের সাথে তুলনা করতে পারি এবং আর কিউ ওদিকে তাকাচ্ছিল না দেখে তিনি বুঝতে পারলেন এই দৃশ্যটি আল্লাহর হুকুমে শুধু তাকেই দেখানো হচ্ছিল এবং এবার তিনি দেখে দেখে জেরুসালেম শহরের অলি গলি থেকে শুরু করে মসজিদুল আকসার সব খাটি বিষয় বর্ণনা করতে লাগলেন তিনি প্রতিটি বিষয় বর্ণনা করছিলেন এবং যারা আগে জেরুসালামে গিয়েছিল তারা আশ্বাস দিতে লাগল যে তিনি সঠিক বলেছেন এবং তারা নিজেরাও তাকে সেই জায়গার বিভিন্ন খটিনাটি বিষয় প্রশ্ন করতে লাগল এবং তিনি প্রত্যেকটির জবাব সঠিকভাবে দিতে লাগলেন এরপর রসুলসাল্লিবাস্লাম আরও বললেন আমি তোমাদেরকে আরও কিছু নিদর্শন দিচ্ছি এবং তিনি বললেন যে ফেরার পথে তিনি তিনটি কাফেলা দেখেছিলেন এবং সেই কাফেলাগুলোতে কারা ছিল সেটাও বললেন এবং এর মধ্যে একটি কাফেলার লোকেরা যে তাদের উঠ হারিয়েছিল সেটাও জানালেন আবু জাহল তখন বলল তুমি যেই কাঁফেলাকে মক্কার সবচেয়ে কাছে দেখেছ গতরাতে তাদের যেখানে দেখেছ বললে তারা যদি আসলেই সেখানে থেকে থাকত তাহলে তো তারা এতক্ষণে মক্কায় প্রবেশ করে ফেলত এবং তখনই খবর এলো যে মক্কায় একটি কাফেলা প্রবেশ করছে আবু আবুজাহাল হতভম্ব হয়ে সেই কাফেলার কাছে ছুটে যায় এবং গিয়ে দেখে রসুলসল্লা হলিয়াল্লাম তাদের ব্যাপারে ঠিক যেমনটা বর্ণনা করেছিলেন তার প্রত্যেকটি কথাই সত্য ক্ষুব্ধ আবুজাহাল ফিরে এসে সবাইকে বলল এটা তো স্পষ্ট জাদু জাদুকরী মসজিদুল হারামে সেই জনসমাবেশ থেকে দ্রুত খবর ছড়িয়ে যেতে লাগল রসুলসল্লাহ হলিয়াসাল্লাম কি বলেছেন আবুবাক রদ আল্লাহ আনহু তখন অন্য স্থানে ছিলেন এবং খবরটি তার কাছে পৌঁছায় একজন কোরশি আবুবাক রদ আল্লাহ আনহুকে বলল তুমি কি জানো তোমার বন্ধু কি বলেছে সে বলেছে সে এক রাতে মক্কা থেকে বৈতুল মকদিসে গিয়ে আবার সেই রাতেই সেখান থেকে ফিরে এসেছে এবং আবুবাক রদ আল্লাহ আনহু এমন একটি চমৎকার উত্তর দিলেন যে উত্তর থেকে আমরা আমাদের দিনকে কিভাবে বুঝবো সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাব তিনি বললেন যদি তিনি সত্যি এ কথা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য কি মারাত্মক গভীর একটি উত্তর তার কথাগুলো যেন আমাদের গোটা দিনকে বোঝার ব্লু প্রিন্ট এঁকে দিল ইসলামের মূল হচ্ছে আল্লাহকে একমাত্র ইলা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং মোহাম্মদ সাল আলী ওসাল্লামকে তার প্রেরিত রসুল হিসেবে মেনে নেয়া অর্থাৎ আমাদের কাছে যখন কোনো বার্তা বা কোনো আদেশ বা কোনো উপদেশ পৌঁছয় সেটা যদি সত্যি আল্লাহ ও তার রসুল সাল্লিউসাল্লামের কাছ থেকে আসে তাহলে আমরা সেটা নির্দিধায় মেনে নিব এমনকি সেটা যদি আমাদের বুদ্ধি এবং জ্ঞানের বিপরীতেও যায় তবেও যদি কেউ এসে বলে রসুল সাল আলিউলাম বলেছেন এই কাজ করতে আমরা আমাদের সকল বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগাব এটা বের করতে রসুলসলাল্লাহ আলিউসাল্লাম আসলেই এমনটা বলেছিলেন কিনা তিনি এই বিষয়ে আর কি কি বলেছেন তিনি কোন পরিস্থিতিতে কোন কোন মানুষকে এমনটা করতে বলেছেন এবং রসুলসল্লাাল্লাম আসলে কোন কথা কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা নির্ণয় করার প্রচেষ্টা করতে গিয়েই বিশ্ব ইতিহাসের একটি নিখুঁত বিস্তীর্ণ শাস্ত্র গড়ে ওঠে যার নাম হাদিস শাস্ত্র এজন্য একজন নাস্তিক ব্যক্তির কাছে রসুল সাল্লা হলে ঘোড়ায় চড়ে বাইতুল মিসে যাওয়া আর হাতিতে চড়ে বাইতুল মিসে যাওয়ার ঘটনার মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু একজন মুমিনের কাছে এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত কারণ একটি বর্ণনার জন্য রয়েছে অনেক অনেক প্রমাণ নিখুদ সব দলিল আর অন্যটি পুরোপুরি ভিত্তিহীন আহবুবক রদনুত্তর শুনে লোকটি বলল তুমি কি সত্যিই তাকে বিশ্বাস করো तक अबू बकरू बल तो चाहते विस्यकर कथा विश्व करी उन्नी आसमानर ओपर थे आल्लर तरफ बार्ता आर्था तीन से कथा विश्वास कर ले एक रात मक्का जेरुसलेम जा घटना विश्वास करते ही घटनार पर आबू बकरू के असिदीक उपाधि देवा जार अर्थ सत्यबादी রসুল সাল্ল্লাহিউসাল্লামের জীবনেরই বিষয়কর অধ্যায় থেকে অগণিত শিক্ষা নেওয়ার আছে এর মধ্যে থেকে আমরা বিশেষভাবে আমাদের ইমান নিয়ে নতুন করে ভেবে দেখতে পারি আমরা কি সত্যি রসুল সাল্লিউসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে মেনে নিয়েছি তাকে নবী হিসেবে মেনে নেয়ার অর্থ আসলে কি। कथा रसुल्लाम बर्णना कर रसुल ले ग्रहण जोग्य क्योंकि जो अन्न कोथा किब ना प्रत्याखान करबा भेबे देखे थी? ইসলামের এই বিষয়গুলো অনেক গভীর আর তাই তার সময় নিয়ে বিশ্বস্ত আলেমদের সান্নিধ্যে গিয়ে পড়াশোনা করতে হবে অনলাইনের পাঁচ দশ মিনিটের এই ভিডিওগুলো তৈরির উদ্দেশ্য হলো সবার কাছে চিন্তার কিছু খোরাক পৌঁছে দেয়া এরপর আপনি আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করবেন কোথেকে শিক্ষা নেবেন এবং এর পেছনে কতটুকু সময় ব্যয় করবেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু আপনারই ومن اليقين النور بيض جوانحي فوق السحاب يطير حررا مدركا نسمو كما له للكون وجه آخر نحيا